ইবনু উমর রদালাহ বর্ণিত উমর রদাহ হ এক ব্যক্তিকে তার একটি ঘোড়া আল্লাহ রাস্তায় দিয়ে দেন যেটি আল্লাহ রাসুল সাল্লাহ আলাহ সাল্লাম তাকে আরোহণ করার জন্য দিয়েছিলেন তিনি এক ব্যক্তিকে তা আরোহণ করার জন্য দিলেন উমর রদিয়্লাহ তাল্লাহুকে জানা হলো যে ঘোড়াটি সে ব্যক্তি বিক্রির জন্য রেখে দিয়েছে তিনি আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লামকে সেটি ক্রয় করার ব্যাপারে জিজ্ঞেস করলেন তিনি বললেন তুমি তা ক্রয় করবে না এবং যা সাতক্ষা করে দিয়েছ তা আর ফিরিয়ে নিও না